সুরা আল আলিফ লাম র এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত আল্লাহ আল্লাহতালাকে অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও তারা খাওয়া দাওয়া করুক ভোগ উপভোগ করতে থাকুক মিথ্যা আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না। তেমনি তা বিলম্বিতও করতে পারে না। তারা বলে ওহে হে যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরে তাদের নিয়ে আসো কেন হে নবী তুমি তাদের বলো আমি ফেরেস তাদের কখনো কোন সঠিক কারণ ছাড়া নাজিল করি না তাছাড়া একবার যদি আজাবের আদেশ নিয়ে ফেরেস তারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না আমি উপদেশ সম্বলিত কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি তোমার আগেও পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন একজন রসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি ভাবেই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 কে কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি অতপর তার দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি তাকে আমি প্রতিটি অভিশপ্ত শয়তান থেকে হেফাজত করে রেখেছি যদি কেউ চুরি করে ফেরেশ তাদের কোন কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কা তার পেছনে ধাওয়া করে আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি যেন তার নড়াচড়া করতে না পারে এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং অন্য সব সৃষ্টির জন্য যাদের কারোই রেজেকদাতা তোমরা নও কোনো জিনিস এমন নেই যার ভান্ডার আমার হাতে নেই কিন্তু তা আমি সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া সরবরাহ করি না আমি বৃষ্টিগর্ভ বায়ু প্রেরণ করি অতপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অতপর আমি তোমাদের তা পান করতে দেই।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 তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ সেই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি হ্যাঁ জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি স্মরণ করো যখন আমি ফেরেশ তাদের বলেছিলাম আমি অচেরেই ছাঁচে ঢালা ঠন ঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি যখন আমি তাকে পুরোপুরি সুঠাম করে নেব এবং আমার রুহ থেকে কিছু তাতে ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে সজদা অবনত হয়ে যাবে অতপর আল্লাহ তারা সবাই সজদা করল এক অস্বীকার করল বললেন। তোমার কি হলো তুমি যে সজদাকারীদের দলে সামিল হলে না সে বলল হে আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য সজদা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে বানিয়েছো। আল্লাহ তারা বললেন তাই যদি তাহলে তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও কেননা আজ থেকে তুমি অভিশপ্ত হিসাব নিকাশের দিন পর্যন্ত তোমার ওপর অভিশাপ সে বলল হে মালিক তাহলে তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ আল্লাতালা বললেন হ্যাঁ যাও যাদের এ অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত হলে এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত সে বলল হে আমার মালিক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 তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না আর অবশ্যই জাহান্নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয় তাতে থাকবে সাতটি বিশাল দরজা আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ এর বিপরীত যারা আল্লাহ তালাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নেয়ামতে অবস্থান করবে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 তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলেছে অতঃপর এ অবস্থায় তোমরা আমাকে কিসের সুসংবাদ শোনাচ্ছ তারা বলল হা আমরা তোমাকে সঠিক সুসংবাদ দিচ্ছি অতএব তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত না। সে বলল। গোমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমান থেকে কে নিরাশ হতে পারে হে আল্লাহর পাঠানো ফেরেশ তারা বল আমাকে এ সুসংবাদ দেয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে তারা বলল হা আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে যারা অচিরেই বিনাশ হয়ে যাবে লুতের আপন বাদে আমরা সবাই আজাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব তার স্ত্রীকে নয় আল্লাহ আল্লাহতালা তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সে আজাবের সময় পশ্চাৎবর্তী দলভুক্ত হয়ে থাকবে যখন সে ফেরেস্তারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হলো তখন লুত বলল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 তোমরা আল্লাহ তারাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেও করো না তারা বলল আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি এদের উক্তি শুনে সে বলল একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে হে নবী তোমার জীবনের শপথ করে বলছি সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল আল্লাহর গজবের কোনো কথাই এরা বিশ্বাস করল না সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানা দেশে তাদের ওপর আঘাত হানল তারপর আমি নগরগুলো উল্টিয়ে দিলাম এবং ওদের ওপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম অবশ্যই এ ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অবশ্যই এর মাঝে ইমানদারদের জন্য আল্লাহর নিদর্শন মজুদ রয়েছে লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও জালেম ছিল অতঃপর আমি তাদের কাছ থেকেও তাদের নাফর মানির প্রতিশোধ নিয়েছি আর আজ এ উভয় জনপদ আজাবের চিহ্ন বহন করে প্রকাশ্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একইভাবে হেজারবাসীরাও নবীদের অস্বীকার করেছিল আমি আমার নিদর্শনসমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম এত সত্ত্বেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাত এ আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে অতপর নফরমানির জন্য একদিন প্রত্যুষে তাদের উপর মহানাদেশে আঘাত হান দাংসা জীবনভর যা কিছু কামাই করেছে আল্লাহর গজবের সামনে তা কোন আকাশমালা জমিন এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনটাই আমি অযথা পয়দা করিনি অবশ্যই সব কিছু শেষে একদিন কেয়ামত আসবে এবং এ সৃষ্টিরা ধ্বংস হয়ে যাবে অতএবী তুমি পরম ঔদাসীন সাথে ওদের উপেক্ষা করো নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহা স্রষ্টা মহা জ্ঞানী অবশ্যই আমি তোমাকে সাত আয়াত বিশিষ্ট একটি সুরা দিয়েছি যা নামাজের ভিতর বারবার পূিত হয় আরো দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন আমি এ কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার দুচোখ তুলে তাকাবে না তাদের উপর তুমি কোন ক্ষোভ করবে না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 তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে তুমি খোলাখুলি জনসমক্ষেতা বলে দাও এবং এর পরেও যারা আল্লাহ সাথে করে তাদের তুমি উপেক্ষা করো এ বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত গোমরাহিতে নিমজ্জিত ছিল হেন আমি একথা ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও সজদাকারীদের দলে সামিল হয়ে যাও নী যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকো